ইয়াহিয়া বলেন আমি বুসাইরকে সুয়ত সূত্রে বর্ণনা করতে শুনেছি যে আমরা রসুলুল্লা সাল্লাম আল্লাহ সঙ্গে খাইবারের দিকে রওনা হলাম আমরা যখন সাহবা নামক জায়গায় পৌঁছলাম ইয়াহিয়া বলেন এ স্থানটি খাইবার থেকে এক মঞ্জিলের পথে তিনি খাবার নিয়ে আসতে বললেন কিন্তু ছাতু ব্যতীত অন্য কিছু আনা হলো না আমরা তাই মুখে দিয়ে নাড়াচাড়া করে খেলাম তিনি পানি আনতে বললেন এবং কুলি করলেন আমরাও কুলি করলাম এরপর তিনি আমাদের নিয়ে মাগরীবের সালাত আদায় করলেন क्योंकि उजू करलें ना